আনাস রাজতালাহনতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের এই ঘরে আগমন করেন এবং কিছু পান করতে চাইলেন আমরা আমাদের একটি বকরির দুধ দহন করে তাতে আমাদের এই কুয়ার পানি মিশালাম অতপর তা সম্মুখে পেশ করলাম এ সময় আবু বকর আদিল্লাহ তোলা ছিলেন তার বামে উমর আদিল্লাহ ছিলেন তার সম্মুখে আর এক বেদুইন ছিলেন তার ডানে তিনি যখন পান শেষ করলেন তখন উমর আদিলাহ তোলাহ্ন বললেন ইনি আবু বকর কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম বেদুইনকে তার অবশিষ্ট পানি দান করলেন অতপর বললেন ডান দিকের ব্যক্তিদেরই অগ্রাধিকার ডান দিকের ব্যক্তিদের অগ্রাধিকার শোনো ডান দিক থেকেই শুরু করবে আনাস রাজু তালু বলেন এটাই সুনত এটাই সুনত এটাই সুনত